الله اكبر الله اكبر والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم كلا إن الإنسان ليطغى أرآه استغنى إن إلى ربك الرجع أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يراه كلا لإن لم ينتهي لنسفعا بالناصية ছ নম্বর আয়াত থেকে ১৯ নম্বর আয়াত পাঠ করলাম এর পূর্বে সৌরতুল আলাকের শুরু থেকে আপনাদের সামনে তফসিল পেশ করা হয়েছে দু সপ্তাহ যাবৎ আজকে এই আয়াদ সংক্ষিপ্ত করে ভাবার্থ অবাধ্যতা করে আল্লাহ না ফরমানি করে আর যেহেতু সে নিজেকে বেপরোয়া মনে করে নিশ্চয় তোমার রবের বলতো ওই ব্যক্তির ব্যাপার যে বাধা প্রদান করে বা আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বাধা দেয় উপদেশ দেয় নির্দেশ আল্লাহকে ভয় করার নির্দেশ দেয়াল বলতো যদি সে মিথ্যা প্রতিপন্ন করে আর মুখ ফিরিয়ে নেয় পরে আসছে না আল্লাহ তাকে দেখছেন বা আল্লাহ সবকিছু দেখছেন না যদি সে এরকম কাজ থেকে ফিরে না আসে তাহলে আসিয়া তার কেশ কেশগুচ্ছ ধরে তাকে টেনে হেঁচে নিয়ে যাওয়া হবে বা আমি নিয়ে যাবো মিথ্যা মানে পাপিষ্ট তখন যেন সে তার পরিষদ বর্গকে ডাকে দলকে ডাকে আপনি না আপনি তার কোথাও মানবেন না তার আনুগত্য করবেন না ওয়াসযুদ আর তাকে সেজদা করু আর فرمان سکول مانوش بلا মানব জাতি বোঝানো হয়েছে কেন সে আল্লাহ না কারণটা হচ্ছে আপনি কি বলেন কেউ আত্মনির্ভরশীল আছে পৃথিবীতে আপনি আছেন আপনি যদি কোটিপতি হন আপনি আত্মনির্ভরশীল না আরেকজনের মুখে ব্যক্তি তাহলে কে ভাধাখানি পরিপূর্ণ গানী যিনি তিনি হচ্ছেন আল্লাহ আমরা পরিপূর্ণরূপে না ধনী হলেও ধনী না দিক দিকে হয়তো ধনী পেয়েছ কিন্তু আসল গানী যিনি তিনি হলেন কে আল্লাহ হে লোক তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষি আপনি কোটিপতি হয়ে যান আপনি রাজা বাদশাহ হয়ে যান আপনি প্রধানমন্ত্রী হয়ে যান আপনি সেনাপতি হয়ে যান আপনি যাই হবেন আপনি আল্লাহর মোকাবেক রবুল্লাহ আলমিন যদি আপনার শ্বাস বন্ধ করে দে কোটি টাকায় কাজ হবে শ্বাস বন্ধ করে দে আপনার পদবী প্রথম পদমর্যাদায় কাজ হবে তাহলে সবকিছুর মালিক সবকিছুর লাগাম কার হাতে আল্লাহর হাতে আর আল্লাহ হলেন্কিনা আল্লাহ আল্লাহ গানি আল্লাহ হামিদ আল্লাহ সুপ্রশংসিত আপনি যদি আল্লাহর ফোনদার হয়ে যান এর দ্বারা আল্লাহর কিছু না। আপনি যদি আল্লাহ করেন এর দ্বারা কিছু কমেও না তাই আল্লাহ মুমিন তাদের মধ্যে এই গুণ নাই তাহলে বুঝা গেল এখানে উদ্দেশ্য কে ওইটা হচ্ছে উদ্দেশ্য ক্যা কিন্তু যে মধ্যে মুসলিমের মধ্যে পরিপূর্ণ নাফরমান আপনার ভিতরে যদি ইমান না থাকে আপনার বিশ্বাস নাই আল্লাহর জাতির উপর আপনি নাস্তিক হয়ে গেছেন আপনি মৃতদ হয়ে গেছেন বা যত আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ বাহমদ আপনার নাম হলো মুসলমান এরকম লোক আছে কিনা উপস্থিত সময় কিন্তু হজে আছে উমরাও করে দান খেরত করে কোন কাজ হবে মা রসুলকে বললেন রিনা আব্দুল্লা বিন ينفعه ذلك বরবর যুগে এই আবদুল্লাহ বিন জাদ সে যে এইসব কাজ করতো ওইসব নেক কাজ কি তার উপকারে আসবে আল্লাহ রসুন বললেন বিশ্বাস করে একদিনও সে বলেনি রেকি হাতি তুমি আমার গুণ একটা কে দিন মাফ করে দিও উপকারে আসবে এখান থেকে শুরু মনে ইমান নাই আপনি আসলেন ইদা আপনার কাছে যদি আসে এসে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি বা আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রসুল আল্লাহ রসুল সাহেবের সামনে এসে মুনাফিকরা এসে বলে। আপনি আল্লাহর আল্লাহর কিন্তু আল্লাহ কি বলছেন আল্লাহ জানেন আপনি হচ্ছেন তার পক্ষ থেকে রসুল নিশ্চিতভাবে ভাবে রসুল কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এইসব মুনাফিক তারা যে কথা বলছে তাতে তারা মিথ্যা দাবি রসুল যেগায় বলেন তো বলেন আসুন কোন জায়গায় ইমানে উত্তর দিচ্ছেন না কেন কোথায় শুরু হয়সলমান হবে কে ফের আল্লাহ বলছেন তুমি যে নিজেকে আত্ম নির্ভরশীল মনে করছো তোমাকে তো অবশ্য অবশ্যই তুমি যদি মনে করো আমি আত্ম নির্ভরশীল তো মরচ কেন প্রতি প্রাণীকেই মৌতের সাদা সাধন করতে হবে তুমি যদি মনে করো আমি বড় আপনি কি এমন ব্যক্তিকে দেখেছেন যে এক বান্দাকে বাধা প্রদান করে ইরা যখন সে নমাজ আদায় করে এখানে যে বাধা দিয়েছে ও হচ্ছে আবু জাহাল আর যাকে বাদা দিয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল তাহলে একটা মানুষ নমাজে আসতে চায় আপনি তাকে নমাজ নমাজে আসতে বাদা প্রদান করলেন তো আপনার সম্পর্ক কার সাথে আবু জাহালের সাথে আর যে নমাজে আসতে চাইল তার সম্পর্ক কার সাথে আপনি নমাজ পড়েন না শুধু হজের সময় হ্যাঁ আবু জাহালের সাথে হজ করলে হবে না আল্লাহ রসুল সাল ইসলামকে বাধা প্রদান করতো আবু জাহাল কোন জায়গায় কাবা মু হারামে প্রদান করেছেন কেন যেহেতু একবার বলল যে যদি আমি পরবর্তীতে দেখি বলল যদি আমি তাকে এরকম অবস্থায় দেখি তাহলে আমি তার আমি আমার পা দিয়ে তার অনুক তার ঘাড় মর্দন করব আর তার মুখমন্ডল অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহামের মুখমন্ডল মাটি দ্বারা মুহাম্মদ রসুল্লাহ আলী ইসলামের মুখে মাটি লাগাব ওই আবুজাহাল বলেছে তাহলে যারা নামাজিকে ভালো পায় না হচ্ছে আবু জাহের কাতারের লোক শুধু হজ করলে কাফি নয় এটা সাফিসিয়েন্ট নয় যথেষ্ট মান ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হচ্ছে কি সলা নাই আজকে যারা এখানে উপস্থিত আমি যদি জিজ্ঞেস করি আজকে কয়জন পাঁচ লোক করেছেন হয়তো কেউ কেউ বের হতে পারে যে বলো আমি চার রোগ পড়েছি তিন ওপ পড়েছি দুই ওপ পড়েছি কারণ আমি আরো আগে দেখেছি হজের সময় আসবে হাজিরি আর এখানে হাজিরি যথেষ্ট না নমাজ না পড়ে আপনি সেন্টার থেকে হজে যাও আপনার জন্য যা ইজ না কারণ সেন্টার থেকে যারা হজে যায় তারা হয় ভালো লোক এবারে যে নমাজ পড়ে না সে রকম ভালো লোক হবে আপনি বলে উত্তর দিন জামা নামাজ যে পড়ে না সে ভালো লোক হল যারা আসে সেন্টারে সহযোগিতা করে তারা সবাই বলে ভালো লোক যেন হয় এবারে অপেক্ষামূলক ভালোকে তাদের দৃষ্টিতে যেহেতু এখানে লোকজন আসে যারা আদর্শে উপস্থিত হয় উপস্থিত ওরা অবশ্যই ভালো হবে এজন্য তারা এসে সেন্টারকে সহযোগিতা করে আল্লাহ তাদেরকে দান করত সেন্টার থেকে নিষিদ্ধ আপনারা জানেন কিন্তু ধরক্ষণে আলমী যদি আপনাকে তৌফিক দিয়ে আপনি যাবেন ইনশা আল্লাহতে সেন্টার আপনার হজ নয়ুল হবে আর আপনি নমাজ না পড়ে গেলেন হজে আগে থেকে নমাজ নাই হজ হজে যাবার দুই দিন আগে ভালো করে একদম হজ হ্যাঁ আর ছাড়বো নাসা পরে আসেন হজ করে আরো দুই চার দিন পরে দাঁড়িয়ে আসেনা আছে কিনা কিছু লোক কিছু সম্পর্কে এই মলুন আবু জাহাল বলেছে যদি নবী করিম সাল্লাম কে সামনে গিয়ে একমাত্র আল্লাহকে সেজা করে তাদের ভূত ওগুলা সব বাদ দিয়ে শুধু রবকে করে তার উদ্দেশ্য তাই সামনে কিছু বলছেন দেখো তে যাচ্ছে হঠাৎ আসছে আর যেতে পারতেন সামনে তাকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার সে বলছে আমি সামনে আগুনের পরীক্ষা দেখতে পাই আগুনের নালা আর অবস্থা। আমি ভয় আল্লাহ রুবুল্লাহ আলমী নীম সোহাসমের হেফাজত করেছেন অন্য ফর্মে এসেছে আল্লাহ রসুন সোহাসম যে বলেছেন যদি ও আরেকটু সামনে যেত তাহলে ফেরেসাগুন তাকে ধরে একদম তার গুস্ট একদম টুকরো টুকরো করে দিত এটা হচ্ছে একটা ঘটনা একবার হেফাজত করেছেন আবু জাহেল বা আবু জাহে ছেলেরা ছেলেরা নবী করিম সাল আলী ওমের মাথা এনে। উঠের উদর এনে রেখে দিল করেছিলাম তারা এরকম করেছে ওই উঠে উল্লাহ রসুলের মাথা থেকে সরালেন তারপরে নবী করিম সোল্লা ইসলাম মাথা তুললেন সোলাভাতুল্লাহাম আলী দেখেন আল্লাহ রসুল কত করেছেন মানে ক্ষত কষ্ট করেছেন আল্লাহ সলা আদান হয়েছে ডিউটির প্রয়োজন নেই ওখান বন্ধ সে নমাজে না আছে ওখানে সিগ্রেট নিয়ে ওখানে বসে আছে এমনিও টানছে আর কেউ কেউ একটু গোপনীয় স্থানে গিয়ে ওখানে বসে বসে মোবাইল টিপছে আর কেউ শুনেছি দোকান বন্ধ হয়েছে এখন তো নমাজে যাবে মসজিদে মসজিদে না গিয়ে সে তার রুমে চলে যায় ওখানে গিয়ে আকেল আর ন টিভি আর নার মুসলমান এই কাজটা ভালো না খারাপ বলেন তো সবাই বলেন যে বলবেন ঘরে গিয়ে টিভি দেখে অথবা তাস খেলে নেট দেখে গান শুনে অথবা সিগারেট খায় অতবা খাবার খায় ওটা ভালো না খারাপ মমতাজ আপনি বলবেন না না হয়তো তার বিশেষ প্রয়োজন যদি হয় যাবেন আপনার জন্য মসিদে যাওয়া কি বাজি ওইটা আরেক ব্যাপার বেশি কুধা পেয়েছেন তাহলে এটা তো সময় হয় না কিন্তু প্রত্যেক দিনে আপনি খাবারের সময় খাবারের মানিয়ে নিয়েছেন মাদের সময় এটা যাইজ হবে আর ওইসবেনি এনে নবী করিম সাল ইসলামের মাথার উপর রেখে দেবেসম আর ওই ব্যক্তিকে দেখেছ যে বাদা দে আর ওকে বন্দা বলা হয়নি ও সতন্ত্র এই জন্য এখানে বন্দা বলবেননি আর দেখেছো যে বাদা দে আর আবদান এক বান্দাকে এই বান্দাকে মোহাম্মদ রসুল যদি সোলাতে দায় করি ইমান যদি আসল যেটা ঠিক থাকে আর আমাদের সলাৎ মজবুত হয় তাহলে কাল কেয়ামতের দিন আমাদের জন্য আমাদের নবী মোহাম্মদ আল্লাহর দরবারে সুপারিশ করবেন ইনশা আল্লাহ এরপর বলছেন বলতো সে যদি হেদায়তের উপর থাকে সে বলতো অর্থাৎ যদি হেদায়তের উপর থাকেন আর হুদা যদি সে হেদায়তের উপর থাকে তাহলে ফাকেই ফেতানহা তখন তুমি এই অবস্থায় তুমি থাকে কিরকম বাধা প্রদান করো ফেতানকা কিংবা তিনি যদি তাকওয়ার আদেশ দেন আউ আমার বিত্তাক তাহলে আল্লাহ রসুল্লাহ তো নিশ্চয়ই সৎ আদেশ করেন অতএব বোঝা গেল সৎ কাজের আদেশ তাকওয়ার আদেশ আল্লাহর নির্দেশ পালন করার আদেশ আল্লাহর নাফরমানি থেকে বাঁচার আদেশ এটা কার কাজ মোহাম্মদ রসুল্লাহ কাজ তাই যারা আপনাকে ভালো কাজের দিকে আহ্বান করে আপনি তাকে খারাপ পাবেন না যদি আপনি খারাপ পান তাহলে বোঝা গেল আপনি তোমাদের মধ্যে থেকে একটি দল এমন হওয়া উচিত আর যারা ভালো কাজের দিকে লোকজনকে আহ্বান করে يدعون للخير ويامرون بالمعروف وشতকাজের আদেশ করে ও ইয়ানহাওন আনিল মুনকার ও শতকাজটিকে নিষেধ করে তা আগে দেখেন সলাতের কথা বললেন তাই না তরপে হেদায়েত তরপে আমর বিত তাকওয়ার কথাও বলেছেন ওতে কি বোঝা গেল যে শুধু শুধু আপনি পড়লে হবে না আরেকজনকে সলাদের দিকে আপনাকে আহ্বান জানাতে হবে কি বলেন বুঝতে কি না সলাত আপনি পড়লে যথেষ্ট না আপনি আরেকজনকে ও সলাতের কথা বলতে হবে আপনি আল্লাহ আপনাকে নমাজ পড়ার তফিক দিয়েছে যে নমাজ পড়ে না অথবা যার মধ্যে ত্রুটি আছে তাকে বুঝাবেন এমনি ভাবে তখওয়ার নির্দেশ নেক কাজের নির্দেশ আপনি আসেন সেন্টারে এখানে দিনে আলোচনা শুনেন নামাজ শিখেন আকিদা শিখেন দোয়া শিখেন কোরআন শুধু আপনি আসলে হবে না আপনিও আসেন আরেকজনকে আসার নির্দেশ দিবেন কি বলেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল এরপর বলছেন আল্লাহ আকবা যে মহাম্মিস বাধা প্রদান করছে সে কি জানে না আল্লাহ দেখছেন আলমিয়া আলমবিহ আপনি যা করেন কে দেখছেন আল্লাহ আপনি লোকজনকে নেক কাজের আদেশ দিচ্ছেন দেখছেন আল্লাহ আপনি ওষুধ কাজ করছেন কে দেখছে আল্লাহ কোন জায়গা আছে কি যেখানে আপনি যাবেন আল্লাহ আল্লাহ সব জানে সবকিছু দেখছে কোন জায়গায় যাবেন যেখানে আল্লাহ আপনাকে দেখছেন আমরা এখানে বসে আছি উপরে ছাদ আছে তো তার বাড়ি কি আল্লাহ আমাদেরকে দেখছেন দেখছেন যদি আপনি সাত জমিনের নিচেও চলে যান আপনাকে আল্লাহ দেখবে বিশাল বুর্জ বা টাওয়ার নির্মাণ করলেন আল্লাহ কি আপনাকে দেখছেন তাহলে কে দেখছে আল্লাহ এরপরে বিশেষ করে আবু জাহেল সম্পর্কে বলছেন আর উপস্থিত আবুল জাহেল নাই কিন্তু আবুজাহের দলের লোক আছে তাই এদের কথা যদি অসৎ কাজ থেকে বিরত না হয় আমি তাকে ধরে তার কেশকুচ্ছ ধরে কেনে হেঁচে নিয়ে যাবো কোন জায়গায় ওই সামনে বলবেন এই যে তার গুচ্ছ কি তারাই কপাল তারাই লট এই কিস গুচ্ছ এটা হচ্ছে পাপিষ্ট ক্যা আর হাত ইয়া মিথ্যাবাদী একটু পরে গেছেন খালি এই জিনিস একটা লুক আছে এখন সবাই যদি এখন কাজ করেন সবাই দেখছে না তোমাদের মধ্যে তো একটা ইয়ে থাকা দরকার যে দশজন যে এখন তুমি তুমি এখানে তুমি হ্যাঁ আছো তোমাকে বোঝা দরকার খালি বাই বটন জিম্মা দেওয়া হলে তোমার কি বোঝা দরকার হেফাজত করো চোখানো হওয়া দরকার মানুষকে শুধু ডিউটি যদি হয় এরকম তোমাকে দেওয়া দরকার ডিউটি আসছো তাকিয়াছে ঠিক না ওইটা আছে একটু এই কেশগুচ্ছ না মিথ্যাবাদী ওই কেশগুচ্ছ মিথ্যাবাদী কারণ এখান থেকে সে পরিকল্পনা করে এখান থেকে সব কি করবে কি না বর্তমান বৈজ্ঞানিক তত্ত্ব আমি সেটা বলবো না কিন্তু তারা বলছে এখান থেকে পরিকল্পনা শুরু হয় এটা হচ্ছে অন্যদিকে তার এই কপাল এটা পাপিষ্ট কেন যেহেতু সে আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজিদা করে নাহিউবিল্লা তাহলে কিনা আর এখান থেকে যেহেতু পরিকল্পনা করে তাই তার সম্পূর্ণ শরীর হচ্ছে পাপি না একদিন আল্লাহ রসুন সালিয়াল্লাম আল্লাহ রসুন সাল্লাহ এর সাথে সে জোরালোপের কথা বলেছেন তো নবী করিম সাল্লাম তার জবাব দিলেন তখন আবু জাহাল করল তোমার কি আছে কি না এই দুই পাহাড়ের মধ্যবর্তী যেসব লোকজন আছে আমি ডাকলে তারা শুনে আমার কোথায় বসবে উঠবে তোমার তো কিছুই নেই তাই কিছু মানুষ দেখবেন দলের বড়াই করে কিছু কেন অনেক লোক বাংলাদেশ গেলে দেখিয়ে দিব আছে কিনা বলেন তোমার দল বড়াই দলের ভরাই কোন ফায়দায় নাই যদি না হক পতে হয় আপনি হক পথে আছেন আলহামদুলিল্লাহ যদি আপনি মজরুমও হন আলহামদুলিল্লাহ আর যদি হন তো যাবেন কোথায় জানান আর মজরুম কোথায় যদি মুসলমান হয় যদি মুসলমান সত্য যাবে কোথায় জান তুমি আলহামদুলিল্লাহ লালিমদের অনুষ্ঠিত থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই সে বড়াই দেখিয়েছে আল্লাহ বলেন যেন সে তার দলকে ডাকে আমার অমুক কয় শক্তিশালী অমুক পেহলওয়ান কয় অমুক সেনাপতি কই অমুক প্রতিরক্ষা মন্ত্রী কোথায় গেলে বিমানবাহিনী প্রধান কোথায় তুমি নিয়ে তোমার দল কেমন আনবে চলবে বিমান বাহিনী আর না হয় নৌবাহিনী আর না উপর বাহিনী কই যাবে ফাল ইয়াদা তখন যেন তারা তাদের দলকে ডাকে আল্লাহ কি বলেন সানা জাবানিয়া আমি ওই সময় জাহান নামের প্রহরীদেরকে ডাকবো জাবানিয়াকে ডাকবো যেসব ফেরেস্তা জাহান নামের দেখাশোনার কাজে রয়েছেন ওদেরকে ডাকবো আল্লাহ রে আমার বন্ধাগন আমি আমার নিজের উপর দুলুমকে হারাম করেছি আর এটা তোমাদের উপর হারাম করেছি আরেকজনের দিন ওই মজলুমকে যখন আল্লাহ পাওয়ার দেবেন তখন তোমার অবস্থা কি হবে তাই খবরদার কেউ যেন উপর আমরা জুলুম না করি আর সবার বড় ধুলুকুণ্ডা বলেন তো সবার বড় ধর্মকুণ্ডা আমাদের হেফাজত করো এরপরে আল্লাহ রসুল না আপনি কখনো তার কথা মানবেন না ওই কফির কথা মানতে নাই তুমি সেজিদা করতে থাকো আর আল্লাহলাপ করতে থাকো তোমাকে তুমি দেওয়াজ পড়বে না তুমি ওর কথা মানবে না তুমি নামাজ পড়বে সজদা করবে আর আল্লাহ লাভ করতে থাকবে কি বলেন ইনশাল নার ডিউটির জন্য হালকা এক ঘন্টা কাজ যদি না করে হয়তো পঞ্চাশ ওই যারা বাইরে কাজ করে আমি দিঘিত এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম যদি এখানে সালাত বলতে দুরাক যদি দু রাগাত শূন্যতের এরকম গুরুত্ব হয় তাহলে ফজরের ফরসলাতের কতটুকু গুরুত্ব আর আপনি হালকা একটু কাজের জন্য নবাজ ছেড়ে যান কিরকম হয় সবাই বলি না আহমদুল্লাহ তাই আপনারা কেউ সরাত ছাড়বেন না ইনশাআল্লাহ যে ছাড়বে সে আল্লাহর রহমত থেকে হয়তো বঞ্চিত হয়ে যেতে পারে চার রাগাত না না পাঁচ বক্তের বদলে আপনি পড়লেন চার বক্ত ফজর পড়েন না অতবাধ দুই অক্ষ পড়ে না অথবা তিনি পড়ে না কেউ কেউ আছে কোন রকম যখন সুযোগ পায় তখনই পড়ে নমাদের কোনো গুরুত্ব নেই এটা কি মুসলমান হচ্ছে নমাদের গুরুত্ব আগে প্রদান করে নমাদের গুরুত্ব দিবে সবাই সবসময় আর আল্লাহ রবী আলমী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম কে বলেছেন ওইসব লোকের কথা তুমি মানবে না তুমি সজদা করতে থাকো আর আল্লাহ আল্লাহ লাভ করতে থাকো এই জন্য সবচেয়ে বেশি নিকটবর্তী কোন সময় হয় মানুষ সজদার অবস্থা অতএব তোমরা এই সময় বেশি বেশি করে সজদা করো এখানে একটা মাস্লা এই হচ্ছে সজদার আয়াত সাজদার আয়াত পাঠ করে সাজদা দেওয়া সুন ওয়াজিব না যদিও কোন আলিম বলেছেন ওয়াজিব কিন্তু দলিলকে সামনে রেখে ওয়াজিব না এজন্য সুরত নজমের যে আয়াত যে আয়াতটি শেষ আয়াত সজদার আয়াত আল্লাহ রসুন প্রমাণিত একজন বলেছেন কি আল্লাহ রসুল সাজিদা দিয়েছেন একজন বলেছেন সজিদা দেননি তো আপনি কোন সাহাবিকে মিথ্যবাদী বলতে পারবেন তার মানে হচ্ছে একবার আল্লাহ রসুল সাল্লা সজিদা দিয়েছেন আরেকবার সৈদা দেননি ঠিক না ভাই সুবাহ অন্যদিকে সহিমে হাতিদি মারামে উল্লেখ করেছেন বলেন হে লোক সকল আমরা অর্থাৎ শহিদারায়াত আমরা পাঠ করি ए अवस्था फमन सजदा फकद असाब व मन लम यसजद फला इस्मा अलैह जे सजदा करलो छे भलो काम करलो और जे सजदा करेनी तार कोनो गुनाह होयना सुभान अल्लाह हा उमर बिन खत्ताब के कुत्ता सही मुस्लिम रिवायत उतेब सैयद आकी सुन्नत वाजिब न तई এই জন্য বললাম আমরা সরিদা দেই কখনো দেই কখনো দেই না মসলা জানিয়ে দিতে হচ্ছে আল্লাহর রসুন আর নবী করিমনি হতুল ফরমা কোথায় আছে সহি মুসলিমে আল্লাহ রবাহিন আমাদেরকে হক জেনে হক বুঝে মারাত্ম দান করুন অন্যদিকে আরেকটা কথা বলি সজিদার সম্পর্কে সাজিদার আয়াত পাঠ করে সাজদার দিবেন কিরকম কেউ কেউ সজিদার আয়াত পরে সজিদা দেয় দেখেছি একদম কানে হাত যায় আল্লাহ আছে কিনা সাধারণত উল্লেখ করেন যেমন রহমতুল্লাহ আলহিম আল্লাহ একবার বলে যাবে আর ওই হাত তুলবে না যেহেতু হাত তুলার কোন পক্ষে কোন দলিল নেই সাইজদার আপনি গেলেন তারপরে আল্লাহ আল্লাহ রবহ নির্দেশ দিয়েছেন তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা মহান রবের সর্বোচ্চ রবের কি করো পবিত্রতা বর্ণনা করো ঐ সময় আল্লাহ রসুন বললেন এই যে আলু হাফি সুযোগ এটা কোথায় রাখো সাইজদায় তাই আলা আমরা বলি সাধারণত বলি কিনা ও তাই বোঝা গেল এটা বলবে এটা হচ্ছে আসল বাকি সাইজদার কোরআন এর তিলার পরে সজদা দেয়ার দুয়া আছে তাই আমরা এটা শিখব সজদা আরেকটি দোয়াল থেকে প্রমাণিতা আজরণ এর বদলে তোমার কাছে তুমি আমার জন্য আমার জন্য একটা সব লিখো প্রতিদান লিখো সবাব লিখো আজর লিখো আর এর বদলে তুমি আমার গুণা মাফ করে দাও তাই আমরা বলি একটা না বলে বলবো আল্লাহ তুমি এর বদলে তুমি আমাদের জন্য বা আমার জন্য সহাব লিখো আর এর বদলে তুমি আমার গুণা মাফ করে দাও আর তুমি কি করো এখে আল্লাহরন একে তুমি আমার জন্য সব ভাণ্ডার বানিয়ে তোমার কাছে রাখো আর এই এইদাকে ওইভাবে কবুল করো যেভাবে তুমি তোমার বন্দা দাউদ আলী ইসালাম থেকে কবুল করেছ বুঝতে এই দোয়াটি আমরা শিখব দুয়ার বই আছে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বাকি বললাম হ্যাঁ সেইদা যে আল্লাহ আকবর বলে যদিও উল্লেখ করেছেন কিন্তু আমি দেখেছি আল্লাহ উল্লেখ করেছেন যাবে আর উঠবেও আল্লাহ আকবর ছাড়া মানে যে সজিদায় যাওয়ার সময় আল্লাহ আকবর বলবে না আর সেজিদার যখন উঠবে তখন আল্লাহ আকবর বলবে না যাবে সেজিদা করবে দুয়া করবে উঠবে এটা হচ্ছে আয়াতে সৈদা পড়ার পরে যাবার সময় বলতে হবে আল্লাহ আকবার আর উঠার সময় বলতে হবে কি আল্লাহ আকবার কারণ আল্লাহ রসুন আলাম থেকে প্রমাণিত তিনি সালাতে যখনই যাতেন বা উঠতেন বাতা। নিচে নেওয়েন বা সেজিদায় যেতেন আর উঠতেন তখন কি বলতেন বলতেন এজন্য বলতেন এই যে সালাতের অবস্থায় যদি আপনি আয়াতে সে পাঠ করেন তাহলে আল্লাহ যেতে হবে আর উঠতে হবে আল্লাহ একবার বলে এই সুরার তফসির আজকে এখানে শেষ করলাম আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করো আমাদেরকে মাফ করো দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে علي متابع عمل قر توفيق الله انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اكفنا بحلالك عن حرامك واغننا به واغننا بفضلك عمن سواك ربنا تقبل منا إنك انت السميع علي وتبعلينا إنك علينا انك انت الرحيم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا